আয়সা রদেলাহ তু আল তো বর্ণিত নবী সাল্লাহ আলি সাল্লাম তাকে বলেছেন আবু বকর রাজত আলহ্কে বলো তিনি যেন লোকদের সালাতে ইমামতি করেন আয়সা রাজ আলহ্হা বললেন তিনি একজন কোমল হৃদয় লোক যখন আপনার জায়গায় তিনি দাঁড়াবেন তখন বিগলিত অন্তর হয়ে পড়বেন নবী সাল্লাহু আলি সাল্লাম পুনরায় একই কথা বললেন আয়শা রদেলাহু তু আলহা এবারও একই উত্তর দিলেন সুবাহ রহমতুল্লাহ আলহি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তৃতীয় অথবা চতুর্থবার বললেন হে আয়সা রাজ্লাহ তু তোমরা ইউসুফ আল্লা সাল্লাম এর ঘটনার নিন্দাকারী নারীদের মতো আবু বকরকে বলো তিনি জানো লোকদের সালাতে ইমামতি করেন